প্লোহিনেকের পাথর অনেক কাল আগে মহান দেশ ফ্রান্সে একটা ছোট্ট শহর ছিল যার নাম ছিল প্লোহিনেক প্লোহিনেকের একেবারে শেষ প্রান্তে ছিল দু দুসারি বিশাল বিশাল পাথর পাথরগুলো এত উঁচু আর ভারী ছিল যে সবাই বিশ্বাস করত যে পৃথিবীতে যত পরি আছে তারা সবাই মিলে ওগুলোকে এমন সোজা করে দাঁড় করিয়ে রেখেছে এই বিশাল পাথরের রাস্তা থেকে কিছুটা দূরেই ছোট্ট নদী ইনটেইলের পারে একটা লোক বাস করত যার নাম ছিল মার্জিন আর তার সঙ্গে থাকত তার বোন রজিনেক রজিনেক দেখতে এত সুন্দর যে তার ভাই তাকে রাজকন্ডার মতো আদরে রাখত সে সব সময় আগলে রাখত বোনকে বোনের জন্য যত বিয়ের প্রস্তাব আসতো সব এক কথায় নাকচ করে দিত না ধন্যবাদ আমি যদি রাজপুত্র হতাম তাহলে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে তোমার দাদার কাছে যেতাম কিন্তু হায় আমি তো হলাম এক অতি গরিব কাঠুরে আচ্ছা কাল ভোজ সভায় তুমি আমার দাদাকে আমাদের কথা বলতে পারো তো কিন্তু কিন্তু না হয় তুমি বলবে নয় আমি নিজে বলে দেব আমি বড় লোক চাই না আমি তোমাকে চাই ব্যাস আর কিচ্ছু না কিন্তু কাল দেখা হবে এখন আসি পরের দিন মার্জেন আর রজেনিকের বাড়িতে ছিল এক বিরাট ভোজ ফসল পাকার মরসুম উপলক্ষে তাদের বাড়ি ভর্তি অতিথি বর্ণেজও সেখানে উপস্থিত রজনীক একজন অতিথির সাথে কথা বলতে বলতে বার্নেজকে ইশারা করল দাদার সাথে গিয়ে কথা বলতে কিন্তু ইতস্তত করে সে মার্জিনের কাছে গেল ও তাহলে মার্জিন আমি বলছিলাম যে আমার বাড়িতে কিনা একটা ভিকারি আমি ভিখারি নই এটা আমি বলিনি ঘরের সবাই সেই দিকে তাকিয়ে আছে তুমি কে হে আমার নাম ড্যারিও আমি একজন জাদুকর আর বহু বছর ধরে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি আমি প্রচন্ড ক্লান্ত ক্ষুদার্থ হঠাৎই তোমার বাড়িটা দেখতে পেলাম দয়া করে আমাকে কিছু খেতে দাও আর আজকের রাতটা এখানে থাকতে দাও আমি চিরকাল তোমার কাছে রেনি থাকবো একটুক্ষণ ভাবল আর তারপর বলল ঠিক আছে আমি তোমাকে খেতে দেব আর রাতে এখানে থাকতে দেব কিন্তু তার বদলে আমি চাই তুমি তোমার জাদুবিদ্যার সাহায্যে আমার বোনকে বিয়ে করার মতো উপযুক্ত এক রাজকুমার এনে দাও যথাসাধ্য চেষ্টা করব এরপর টেবিলে খাবার সাজানো হল আর অতিথিরা পেট পুড়ে খাবার খেল বারনেজ মার্জিনের সাথে কথা বলার আর সুযোগ পেল না আর তাতে রজনেক খুবই হতাশ হয়ে পড়ল সেই রাতে যখন সব অতিথিরা চলে গেছে ডারিওকে গোয়ালে শোবার জায়গা দেওয়া হল গোয়ালের ভেতরে ছিল একটা গাধা আর একটা ভেড়া ঠিক আছে বাইরে তখন পূর্ণিমার চাঁদ ঝলমল করছে আকাশ থেকে তারা খসে পড়ছে ঠিক সেই মুহূর্তে গাধা মাথা নাড়ল আর আনন্দে মুচকি হাসলো হ্যাঁ ও একজন জাদুকর আমি শুনেছি ও যখন মারদিনকে নিজের পরিচয় দিচ্ছিল কিন্তু একটা কথা তোমায় বলি ও খুব ভালো জাদুকর নয় আর তুমি সেটা জানলে কি করে দেখোকরেরা খুবই চালাকি নেই কেন তুমি জানো না প্রতি একশো বছরে একবার পলনিকের পাথর নদীতে জল খেতে নামে আর তার নিচে চাপা পড়া গুপ্ত ধন প্রকাশ হয়ে পড়ে হ্যাঁ কিন্তু সেটাই যথেষ্ট নয় ধরো তুমি সেখান থেকে অক্ষত অবস্থায় ফিরেও এলে কিন্তু ওই গুপ্তধন সেই তুলে আনতে পারবে যে জীবনে কোনো পাপ করেনি বুঝেছ নয়তো সে ধুলো হয়ে মিশে যাবে গাধা আরও কিছু বলতে যাবে কিন্তু হঠাৎ দেখে যে সে আর কথা বলতে পারছে না গাধা জান্নার দিকে তাকিয়ে দেখে আকাশ থেকে দ্রুত বেগে একটা তারা অন্য অন্যদিকে খসে পড়ছে তার মানে হলো যে তাদের কথা বলার সময় শেষ হয়ে গেছে সে তার চোখ বন্ধ করলো আর ভেড়াও তাই কিন্তু বদমাস ডায়েরিও সব কিছু শুনছিল পরদিন সকালে ডারিও বেরিয়ে পড়ল বেগুনি আপেলের খোঁজে সে গেল বাজারে গেল জঙ্গলে গেল মাঠে ঘাটে প্রান্তরে কিন্তু কোথাও বেগুনি আপেল খুঁজে পেল না অবশেষে প্রায় যখন সে হাল ছেড়ে দিয়েছে সে একটা গাছের নিচে থামলো। হঠাৎ কিছু একটা তার মাথায় এসে পড়ল এটা শুধু আপেল না একটা বেগুনি আপেল। ও আপেলা আমাকে আশীর্বাদ করেছে এবার আমি সারা ফ্রান্সের সবচেয়ে ধনী লোক হয়ে যাব। আপেলটা হাতে নিয়ে যেখানে আছে সে যখন তুমি ওখানে কি করছো ও মিস্টার ড্যারিও আরে আসলে আজ আমার কোন কাজ নেই তাই ভাবলাম যে এই পাথরের গায়ে একটা হৃদয়ের চিহ্ন খোদাই করে দিই আমার মনে হচ্ছে তুমি ভাবছো এই করে রজনীকে বিয়ে করবে হাতের কাজ থামিয়ে একবার তাকে দেখল তাহলে তুমি কথাটা জানো যদিও মার্জিন যায় এমন এক ভগ্নিপতি যে আর কাছে অনেক অর্থ আমার মতো কানা করেই থাকলে হবে না আর ধরো আমি যদি তোমাকে এত অর্থ দিই যা মার্জিন স্বপ্নেও ভাবতে পারে না তুমি আমি আর এই অর্থ লাভের জন্য আমায় কি করতে হবে একটা কথা বলে রাখি যদি কাজটা অন্যায় হয় তাহলে কিন্তু আমি করতে পারবো না কারণ আমি হলাম সৎ লোক কথাটা শুনে ডায়রো হাসলো। সে প্লুহেনিকের লোকেদের কাছে বারনেজের কথা শুনেছে আর জানে যে সে সততা আর আদর্শ নিয়ে বাঁচে কিন্তু এখন সে নিশ্চিত যে এই কাজের জন্য ওই উপযুক্ত লোক আমি তোমার কাজ থেকে একটুখানি সাহস চাই যদি শুধু এই ব্যাপারই হয় আমাকে বলো যে কি করতে হবে আমি করে দেব ডারিও বার্নেজের কাছে গিয়ে কানে কানে তার পরিকল্পনাটা বলল পরে সেই দিন রাতে গির্জায় যখন সময়ের ঘণ্টা বেজে উঠল বার্নেজ জঙ্গলে ঢুকল দেখে যে ডারিও ইতিমধ্যেই সেখানে হাজির তার দুহাতে দুটো ব্যাগ আর মাটিতেও একটা ব্যাগ রাখা ঠিক সময়ে এসেছো এবার বলো এত ধনসম্পত্তি নিয়ে তুমি কি করবে প্রথমে রজনীককে বিয়ের প্রস্তাব দেব আর তারপর বাকি যা থাকবে তা আমি প্লুহিনিকের গরিব অসহায় মানুষদের মধ্যে বিলিয়ে দেব বেশ তাহলে এবার কাজে যাওয়া যাক ঠিক যেই রাত বারোটা বাজলো নিস্তব্ধ পৃথিবীতে ভীষণ এক শব্দ শোনা গেল আর এই দুই দর্শকের পায়ের নিচের মাটি যেন কেঁপে উঠল ঠিক তার পরমুহূর্তেই চাঁদের আলোয় দেখে যে তাদের পাশে সেই বিশাল বিশাল পাথরগুলো নদীর দিকে নেমে যাচ্ছে মনে হচ্ছে যেন দৈত্যদের এক শোভাযাত্রা ক্রমশ ধীরে ধীরে এগিয়ে চলেছে দেখল যে এটাই সুবর্ণ সুযোগ তারা দুজনে সেই গর্তগুলোর দিকে ছুটে গেল যেখানে চাঁদের আলোয় ধনরাশি চকচক করছে ডাইও ব্যাগগুলো খুলে সেখানে বসল আর পার সেই ধনরাশি বের করে ব্যাগে ভরতে লাগলো এখন দুটো ব্যাগ ভরে গেছে আর তৃতীয় ব্যাগটা তখনও খালি হঠাৎ দূর থেকে ঝড় ছুটে আসার একটা মৃদু শব্দ শুনতে পেল ডারিও পাথরদের জল খাওয়া শেষ এখন তারা তাড়াহুড়ো করে নিজেদের অনেক দাম এই ঐশ্বর্য দেবার জন্য ধন্যবাদ দু হাতে দুটো ব্যাগ নিয়ে ছুটতে লাগলো হঠাৎ কিছুতে হোঁচট খেয়ে উল্টে পড়লো ব্যাগ দুটো হাওয়ায় উড়ে গিয়ে পেছনে একটা ঠিক তখনই সবচেয়ে লম্বা পাথরটা ডারিওর আর ঠিক সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো যাতে কেউ আর পেরিয়ে না যেতে পারে এটা সেই পাথরটা যার উপরে বার্নেজ হৃদয়ের চিহ্ন খোদাই করেছিল এদিকে অন্য পাথরগুলো ডারিওকে ঘিরে ফেলল আচ্ছা তোমরা আমার ক্ষতি করতে পারবে না নিমেশের মধ্যে ডাড়িও গুঁড়ো গুঁড়ো হয়ে গেল এদিকে সেই লম্বা পাথর বর্ণেদের সঙ্গে কথা বলছে তুমি তো খুব ভালো মানুষ তোমার বাঁচার অধিকার আছে আমার ভাইরা আসার আগে পালিয়ে যাও কিন্তু কিন্তু আমার হাত আটকে গেছে আর আটকে নেই আরে সত্যি তো সে তখন উঠে দাঁড়ালো অনেক অনেক ধন্যবাদ আমাকে ধন্যবাদ দেবার দরকার নেই তুমি আমাকে একটা হৃদয় দিয়েছো। আমি উপকারের প্রতিদান দিচ্ছি এবার পালাও ও সেখান থেকে ছুট লাগালো যখন সব পাথরগুলো আবার যে যার জায়গায় ফেরত গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়লো তখন বার্নেজ ঝোপের পেছনে পড়ে থাকা ব্যাগ দুটো নিয়ে বাড়ি ফিরে গেল পরের দিন বর্ণেজ গেল মার্জিনের সাথে দেখা করতে আর তাকে যা যা হয়েছে সব বলল রজনিক আর মার্জিন ওই মার্জিনটা আমার বোনকে বিয়ে করতে চাইছিল দেখো পুরোনো কথা ভেবে কোনো লাভ নেই ওর যা প্রাপ্য ছিল পেয়েছে হ্যাঁ আর আমি এখন বুঝেছি যে শুধু ঐশ্বর্য আমার বোনকে শান্তি দিতে পারবে না আমি দুঃখিত বোন আরে ঠিক আছে দাদা তুমি যা করেছো তা যে কোনো ভাই করবে আর তুমি আমি জানতাম না যে তুমি আর বোন একে অপরকে ভালোবাসো আর সত্যি কথা বলতে আমি খুশি যে আমি টের পাইনি তাহলে কিছুতেই এর অনুমতি দিতাম না কিন্তু এখন এখন আমার চোখ খুলে গেছে তুমি খুবই ভালো ছেলে বার্নেজ আর সবচেয়ে বড় কথা তুমি খুব শত আর এইভাবে যে শেষ পর্যন্ত তার বোনের উপযুক্ত পাত্র সে খুঁজে পেয়েছে কিন্তু বলতো সবচেয়ে বেশি খুশি কে আহ মিষ্টি দিনের আলোয় কথা বলার সময় উৎসব শুরু করো ভাই